نا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس, ويونس وهون وسليمان وَأَتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا শি নী লি কুণলি নজিজনিত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 এটা এমন একটি জাতির কাহিনী যাদেরকে আল্লাহ দুনিয়াদের শক্তি দিয়েছিলেন এটা এমন একটি জাতির কাহিনী যাদেরকে আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছিলেন দৈহিকভাবে তারা ছিল বলিষ্ঠ সুঠাম আর দীর্ঘদেহী জাতিগতভাবে তারা ছিল ধনী সমৃদ্ধ সম্পদশালী কিন্তু মানসিকতায় তারা ছিল একটি অত্যাচারী জালিম জাতি শুধু তাই নয় তারা ছিল মুশরিক যারা কমে নুহের পর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 সব শেষে আল্লাহ সুহামতাল্লাহ তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন সেই কথার জবাব হিসেবে যখন তারা তাদের নবী হুদ আল্লাহ সাল্লামকে বলেছিল তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি কিভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল এমন ভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল যেমনভাবে দুনিয়ার আর কোনো জাতিকে ধ্বংস করা হয়নি ফেরাউন ধ্বংস হয়েছে কিন্তু তাদের পিরামিডগুলো এখনও টিকে আছে গ্রিক সভ্যতা ধ্বংস হয়েছে কিন্তু এখনও তাদের জনবসতি সভ্যতার কিছুটা অবশিষ্ট এখনও টিকে আছে পারস্য সভ্যতা সিন্ধু সভ্যতা সবারই অন্তত কিছু না হলেও জনবসতির সন্ধানটুকু পাওয়া যায় কিন্তু আজ জাতিকে আল্লাহ সহ এমনভাবে ধ্বংস করে দিলেন যে পরবর্তী লোকেদের একথা জানারই সুযোগ থাকল না তারা ঠিক কোন অন্তলে বসবাস করত।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 বর্তমানে যা একটি জনবিরল মরুভূমি এলাকা আল আহকাফ এই শব্দের অর্থই হচ্ছে বালুকাময় উচ্চ উপত্যকা আজ জাতি তারা বসবাস করত বর্তমান ইয়েমেনের আল মাউত নামক অঞ্চলে তাদের প্রতি প্রেরিত আজাবের বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে আমরা জেনে নেব পেছনের ঘটনা কি ছিল কোন পরিস্থিতি কোন ঘটনা প্রবাহের কারণে আল্লাহ তাদেরকে আজাবে এমনভাবে গ্রাস করলেন যে তাদের জনবসতির কিছুই অবশিষ্ট রইল না আসুন শুরু করা যাক ইনশাআল্লাহ আল্লাহামতাল হুদ আলহিসকে আদ জাতির নিকট প্রেরণ করলেন হুদ আলাহিস্লাম তিনিও আদ জাতির একজন ব্যক্তি ছিলেন তাকে আল্লাহ মহামতাল নবুদ্দে সম্মানিত করলেন এবং তার জাতিকে সতর্ক করার মিশন সাবধান করার মিশন এবং সঠিক পথে ফিরিয়ে আনার মিশন দিয়ে আল্লাহ মোহাম্মতআল্লাহ তাকে তাদের কাছে পাঠালেন কেমন ছিল সেই আদ জাতির মানুষেরা আল্লাহ মহম্মাল্লাহ কুরআনে আদ জাতির মানুষদের বর্ণনা দিয়েছেন এবং আলোসুফ মহমাতলা তাদের যে বর্ণনা দিয়েছেন সেটা সত্যি বিস্ময়কর ব্যক্তিগত দিক থেকে তাদের ব্যাপারে আলোসুফতাল্লাহ বলেন এবং তোমাদেরকে সৃষ্টিতে অন্য জাতির চেয়ে দৈহিক গঠন এবং শক্তিতে সমৃদ্ধ করেছেন সুতরাং ইন্ডিভিজুয়ালি দৈহিকভাবে তারা ছিল বিশাল দেহি লম্বা শক্তিশালী সুঠাম বলিষ্ঠ অর্থাৎ শারীরিকভাবে তারা অন্য যে কোনো জাতির লোকেদের যে ছিল শক্তিশালী তাদের দৈহিক বর্ণনা দেওয়ার পাশাপাশি আলোচ মহামতাল কুরআনে তাদের সমষ্টিগত বর্ণনাটি উল্লেখ করেছেন সামাজিক জাতিগত এবং সভ্যতাগত দিক থেকে তারা কেমন ছিল তাদের কাছে পাঠানো হয়েছিল হুদ আলাহিস্লামকে হুদ আলাহিসাল্লাম তাদেরকে আলোসব মহামতাল্লার দেওয়া নিয়ামতগুলোর কথা উল্লেখ করে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আলোসু মহামতাল্লার দিকে তাদেরকে আহ্বান করছিলেন হুদা আলাইহিস সালাম তিনি বলেন ওয়াত্তাকুল্লাযী আমাদদাকুম বিমা তা'লামুন ওয়াত্তাকুল্লাযী আমাদদাকুম বিমা তা'লামুন ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো আমাদদাকুম বিআনআম ওয়া বানিন তোমাদেরকে দিয়েছেন চতুষ্কো পদ জন্তু আনআম এবং পুত্র সন্তান ওয়াজান্নাতু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 এবং ঝর্ণা উয়ুন অর্থাৎ পানি সরবরাহ এবং সংরক্ষণের ব্যবস্থা সুতরাং আলোচনা মাত্র একাধারে তাদেরকে দিয়েছিলেন প্রাণীজ সম্পদ মানব সম্পদ দিয়েছিলেন কৃষিক্ষেত্র এবং পানি সরবরাহ ও সংরক্ষণের ব্যবস্থা এটা হচ্ছে তাদের কালেকটিভ বা সামষ্টিক বর্ণনা الله سبحانه وتعالى تالي شمپوركي بولتشان ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد آد إرم ذات العماد الله تلم يخلق مثلها في البلاد آد جارعا ادهي باشي چلو إرام گترير جارعا ادهي باشي چلو اتو ستمبو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 তাদের অ্যাটিটিউড বা মানসিকতা কেমন ছিল তারা কি বিনয় ছিল নাকি তারা অহংকারী ছিল তারা কি আল্লাহর সুক্রিয়া আদায় করছিল নাকি আল্লাহর সাথে কাউকে শরিক করে নিয়েছিল প্রথম সমস্যা নু সালামের জাতি কুফ্ফারদেরকে ধ্বংস করে দেওয়ার পর নতুন করে পৃথিবীতে শিরকের বিস্তার ঘটেছিল এই আদ জাতির মাধ্যমে তারাই সর্বপ্রথম কৌ মে নুহের পর শিরকের প্রচলন ঘটিয়েছিল সুতরাং তারা মুশ্রিক ছিল মূর্তি পূজা করত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 তোমরা কি প্রতিটি উচ্চ অযথা নিদর্শন নির্মাণ করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল বসবাস করবে যখন তোমরা আঘাত হানো তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত হেনে থাকো অতএব আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো সুতরাং দেখতে পাচ্ছি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 কিংবা দৈহিক শক্তিকে আমরা ব্যয় করি তাহলে এগুলো যদিও আলোচকালে আমাদের জন্য উপকারী হিসেবে দান করেছিলেন কিন্তু আমাদের নিজেদের ভূমিকার কারণে এগুলো হয়ে যাবে শাস্তি এবং আগলাবের কারণ ক্ষতি আর ধ্বংসের কারণ ঠিক যেমন ঘটেছিল আদ জাতির ক্ষেত্রে তাদের দৈহিক শক্তি তারা ব্যয় করত প্রতিবেশী সম্প্রদায়ের ওপর জুলুম অত্যাচারের পেছনে আর অর্থনৈতিক শক্তিকে তারা ব্যয় করত নিজেদের স্বচ্ছলতার প্রদর্শনীর পেছনে অপচয় গর্ব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 ঠিক যেমনটা আমরা দেখে থাকি আমাদের দেশ একটি দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আতসবাজী এবং আলোকসজ্জার পেছনে কত বিপুল পরিমাণ অর্থকে অপচয় করা হয় আল্লাহ বলেন তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা স্তম্ভ নির্মাণ করছো তা আবাসুন আবাস বা আবাস মানে হচ্ছে অপচয় করা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 এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল বসবাস করবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের শক্তি সম্পদ আর প্রাচুর্যের একটা বাস্তব মডেল বা প্রদর্শনী ছিল তাদের এই বস্তুগত সভ্যতা বা নির্মাণ শৈলী অর্থাৎ তাদের উঁচু উঁচু প্রাসাদ এবং স্মৃতিস্তম্ভ নিদর্শনগুলো এ কারণেই পরবর্তীতে যখন অলসভা তাদের আজাব আসল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 আমরা উল্লেখ করেছি তারা ছিল অত্যাচারী এবং জালিম জাতি। যেমন আল্লাহ বলেছেন যখন তোমরা আঘাত হানো তখন জালিম এবং নিষ্ঠুরের মতো আঘাত হেনে থাকো সুতরাং আজ জাতি একই সাথে ছিল একটি ক্ষমতাশালী এবং জালিম অত্যাচারী সম্প্রদায় এই অত্যাচারী জালিম সম্প্রদায়ের নিকট আল্লাহ মোহাম্মতাল্লাহ হুল আল্লাহ সাল্লামকে প্রেরণ করলেন আল্লাহ সুবাহ বলেন আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদেরই ভাই হুদকে হুদ আলাহ তাদের ভাই বলে আল্লাহ সুবাহ তোল্লাহ উল্লেখ করেছেন কারণ হচ্ছে তিনি ছিলেন তাদেরই মধ্য হতে একজন ব্যক্তি তার বাণী কি ছিল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 আর আজ তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দুকী করো। তিনি ভিন্ন তোমাদের কোন মবুদ নেই ইন আন তুম ইল্লাহ মুফতারুন তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী হুদ আল তাদেরকে বলছেন তোমাদের এই উপাস্য সমূহ তোমাদের এই আলেহা সমূহ যাদেরকে তোমরা পূজা করছো আল্লাহর সাথে যুক্ত করে এগুলো সবগুলো হচ্ছে মিথ্যা উপাস্য তোমাদের নিজেদের আবিষ্কার সুতরাং লক্ষ্য করুন আম্বিয়াগণ কতটা স্পষ্টভাষী স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন তারা কোন ধরনের ভান করতেন না সরাসরি কথা বলতেন এবং যেখানে সমস্যা যা নিয়ে সমস্যা সেটা নিয়েই তারা কথা বলতেন সাইড ইস্যু নিয়ে অযথা তারা সমনষ্ট করতেন না এবং এটা দাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে হকের বাণী সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কেননা সত্যের বাণী পৌঁছে দেওয়া এটা একটি আমানা একটি ট্রাস্ট বা বিশ্বস্ততা দিনের তাবলিগের আমানা এবং আল্লাহ মোহাম্মত তাদের উপর এই বিশ্বস্ত দর্পণ করেছেন এবং তাদেরকে এই হক প্রচারের দায়িত্ব দিয়েই বিভিন্ন জাতিদের কাছে প্রেরণ করেছেন এ কারণে হুদ আলাহ তাদেরকে বলছিলেন আমি তোমাদেরকে আমার রবের রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত তাউহিদের বাণী পৌঁছে দেওয়ার পর হুদ আল্লাহ তাদেরকে ইস্তেকফার করার জন্য উৎসাহিত করতে লাগলেন সুতরাং তাওহিদ তাওহিদের তাবলিগ এবং পরবর্তীতে ইস্তেকফারের দিকে উৎসাহিত করা এটা ছিল নবীদের কাজের একটি পদ্ধতি বা ফর্মুলা হুদ আল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে তারা মিথ্যা বলছে এবং আরও বললেন হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো ইস্তেকফার করো অতঃপর তারই দিকে দবা করো তারই দিকে ফিরে এসো তারই দিকে মনোনিবেশ করো গত পূর্বে আমরা আলোচনা করেছিলাম সেই সম্পর্কে এবং তিনিও তার কওমে একইভাবে একই পদ্ধতিতে কথা উপস্থাপন করার পর তবা ইস্তেকফারেরও তার জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন এবং আমরা আরো আলোচনা করেছিলাম যে ইসতেকফারের পর তবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ সু মহামত আল্লাহ তাদেরকে বিনিময়ে কি কি বিষয় দান করবেন সেই সম্পর্কে একইভাবে এখানে হুদ আলাহ্লাম তিনিও অতিরিক্ত নিয়ামত সম্পর্কে তার জাতিকে জানিয়ে দিচ্ছেন যদি তারা করে আল্লাহর থেকে ফিরে আসে তাহলে তাদেরকে অতিরিক্ত কি কি বিষয় দান করবেন হুদ আর হে আমার কাছে অতঃপর তারই দিকে মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তিকে আরো বৃদ্ধি করে দেবেন তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না হুজুল্লাহ সাল্লাম বলছেন তিনি আসমান থেকে অর্থাৎ আল্লাহ সুবহামতাল্লাহ তোমাদের উপর আসমান থেকে মুসলধারে বৃষ্টি প্রেরণ করবেন এখানে বৃষ্টি প্রেরণের কথা কেন আসলো। কারণ যখন হুদ আলাহিসাম এবং হুদ আল্লাহ সাল্লামের দাওয়াতকে তারা অস্বীকার করছিল পরবর্তীতে চূড়ান্ত ভাবে বড় আজাব দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ সুবহামতআল্লাহ আধ জাতিকে ছোট আজাব দিচ্ছিলেন যেন তারা ফিরে আসে তাদের উপর অনাবৃষ্টি এবং খরা চলছিল হুদ আলাহিসাল্লাম এ কারণে তাদেরকে বলছেন যদি তারা দৌবা করে দুই তারা আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আলোচক মহাতালা আসমান থেকে তাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন এই অনাবৃষ্টির সমস্যা কেটে যাবে এবং আলোচক মহাতালা তাদের শক্তিকে আরও বৃদ্ধি করে দিবেন। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি কেউ নিজেদের দুর্বল অবস্থা নিয়ে আক্ষেপ করে থাকে কোন জাতি যদি আক্ষেপ করে নিজেদের দুর্বল অবস্থা নিয়ে তাদের তাহলে উচিত হবে তবা করে দিনের দিকে ফিরে আসা এবং সেক্ষেত্রে আলোচক মহাতালা তাদের শক্তিকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু আজ জাতি হুতাল্লাহ সাল্লামের এই আহ্বানের কি জবাব দিয়েছিল আল্লাহ কুরআনে বলেন কাজিদাবাদ আদুল উল মুরসালিন আদ সম্প্রদায় পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলেছে আদ সম্প্রদায় মুরসালিন বা রাসুলদেরকে মিথ্যাবাদী বলেছে কিন্তু তাদের কাছে কতজন রাসুল প্রেরণ করা হয়েছিল মাত্র একজন হুদ আলাহ সাল্লাম অথচ আলো সুমান্তল্লা এখানে বলছেন আদ সম্প্রদায় মুরসালিনদেরকে বা রাসুলদেরকে মিথ্যাবাদী বলছে বহু বছর আলো সুমান্তল ব্যবহার করেছেন অথচ তাদের কাছে রাসুল প্রেরণ করা হয়েছিল মাত্র একজন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 কিন্তু আল্লাহ সুহানতাওয়ালা তিনি বলেছেন আদ সম্প্রদায় বলেছে। রাসুলদেরকে এবং নিজেদের ভুলকে সত্য বলা নিঃসন্দেহে অনেক বড় একটি অভিযোগ ছিল কিন্তু কারা ছিল এই মিথ্যা প্রতিপন্নকারী সমাজের কোন শ্রেণীর মানুষেরা গত পূর্বে নু আলাইসাল্লামের দাওয়া আলোচনা করার সময় আমরা উল্লেখ করেছিলাম সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরা নিপীড়িত মজলুম মানুষেরা সবার প্রথমে নু আলসাল্লামের আহ্বানে সা এবং সবল শক্তিশালীরা তারা বিরোধিতা করেছিল সেম ঘটনা আমরা এখানেও করতে দেখতে পাই সমাজের ধনী নেতা সর্দার শ্রেণী কোরআনে আলো সভা যাদেরকে আল মালা হিসেবে চিহ্নিত করেছেন তারা হুদ আলাহিস্লামের ক্ষেত্রেও বিরোধিতা করতে শুরু করল এবং প্রত্যেক যুগেই সমস্ত নবীর আসুলদের ক্ষেত্রেই এই আল মালা শ্রেণী তারা বিরোধিতা করেছে আল মালাহা আল মালা হচ্ছে তারা যারা সমাজের নেতা বা সর্দার শ্রেণী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 যখন নবীরা নবুবাতের মিশন শুরু করেন তখন এই আলমালা শ্রেণী মানুষরূপী শয়তানেরা তাদের শয়তানী মিশনকে শুরু করে এবং সেটা কি সেটা হচ্ছে হকের দাওয়াত যেন মানুষ গ্রহণ করতে না পারে সেই সেজন্য নানারকম সংশয় সন্দেহ আর অপবাদের প্রচার করে দেওয়া সুতরাং এবারে আমরা সেই আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে যাচ্ছি যেটা সংগঠিত হয়েছিল হুদ আলাহিসাল্লাম এবং তার সময়ের আল মালাদের মধ্যে একদিকে হুদ আলাহিসাল্লাম অপরদিকে রয়েছে আল মালাও মিন কৌমি আল্লাহারু এবং অপরদিকে রয়েছে আল মালাও মাল্লা জিনা কাফারু সম্প্রদায়ের প্রধানেরা যারা কাফের ছিল তাদের অভিযোগগুলো কি ছিল কিসির উপর ভিত্তি করে তারা হুদ আল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী বলছিল এক নম্বর তারা বলছিল যদি রবের পক্ষ থেকে রিসাগাদ পৌঁছে দিতেই হয় তাহলে রব কেন মানুষকে রাসুল করে পাঠালেন ফেরেসটাকে কেন রাসুল করে পাঠালেন না লক্ষ্য করুন এই অভিযোগটি হুদ আলাহাম যে বার্তা নিয়ে তাদের কাছে এসেছিলেন সেই বার্তার বিরুদ্ধে যায় না হুদ আলাকে বলছিলেন ইয়া ইয়া ইলাহিন এই বার্তার বিরুদ্ধে তারা কোন অভিযোগ উপস্থাপন করেনি বরং তারা মাধ্যম বা মেথড নিয়ে সন্দেহ সৃষ্টির অপপ্রচেষ্টা চালাচ্ছিল সুতরাং কোন উপায়েই তারা তাওহিদকে সন্দেহ করতে পারছিল না আল মালা সুশীল সমাজ তারা সমাজের আম জনতা বা সাধারণ মানুষদেরকে বলছিলাম করছেন তার সম্প্রদায়ের প্রধানেরা যারা কাফের ছিল পরকালের সাক্ষাৎকে যারা মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম ও আত্রফনা হুম ফিল হায়াতির দুনিয়া যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল এ তো আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয় তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে সুতরাং আলমালা শ্রেণী তারা সমাজের সাধারণ মানুষদেরকে বলল কিভাবে তোমরা এমন একজন ব্যক্তি অনুসরণ করবে যখন সে তোমাদেরই মতো একজন মানুষ সে তো তোমাদেরই মতো পান করে আহার করে সুতরাং জনতার অবস্থা নিয়ে আলমালাদেরকে বেশ পরেশান দেখা যাচ্ছে তারা বলল ইন যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে হুদ আলাই তাদের এই বক্তব্যের কি জবাব দিয়েছিলেন হুদ আলাহ সাল্লাম বললেন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 তিনি কাকের ইসলাতে দায়িত্ব দেবেন যেমন অন্যত্র আল্লাহ বলছেন যখন তাদের কাছে আসে হৃদায়ত পথ নির্দেশ তখন লোকেদের ইমান আনা থেকে বিরত রাখে তাদের এই উক্তি তারা বলে আল্লাহ কি মানুষ কি করে পাঠিয়েছেন আল্লাহ সুমতল্লাহ বলছেন বলো ফেরেস যদি নিশ্চিন্ত হয়ে দুনিয়াতে বিচরণ করত তবে আমি আসমান থেকে ফেরেস্তায় তাদের নিকট রাসুল করে পাঠাতাম বলছেন ভিন্ন প্রজাতি মানুষ আরেকটি ভিন্ন সৃষ্টি আরেকটি ভিন্ন প্রজাতি রহেমল্লাহ বলছেন ফেরেস্তারা যদি রিসালাতের কাজ চালাত তবে আমরা না তাদের সাথে উঠা করতে পারতাম না ভালোভাবে তাদের কথাকে বুঝতে পারতাম অপরদিকে ও রাসুল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 এই সমস্যা দূর করার জন্য যদি সেই ফেরেজটাকে মানুষের আকৃতি দিয়েই প্রেরণ করতে হয় তাহলে তো প্রথম ক্ষেত্রে সরাসরি একজন মানুষকেই আলোচন মহামাল্লা রাসুল হিসেবে মনীত করেছেন সুতরাং মানুষের নিকট মানুষকে রিসালাতে দায়িত্ব দিয়ে প্রেরণ করা নিঃসন্দেহে এটা আলোচনা পক্ষ থেকে একটা অনেক বড় অনুগ্রহ এ কারণেই আলোচ মহাদা আয়াতিনা। আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসুল যিনি তোমাদের নিকট আমার আয়াত সমূহ পাঠ করবেন এবং তোমাদেরকে পবিত্র করবেন গুণাহ থেকে এবং তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব ও তার হিকমা এবং শিক্ষা দিবেন এমন এবং শিক্ষা দিবেন এমন সব বিষয়গুলো যা তোমরা কখনো জানতে না আলুসু মোহামাল বলছেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে শরণ করব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না মানুষকে রাশুদ হিসেবে প্রেরণ করা আলসু মোহামলার পক্ষ থেকে একটি অনুগ্রহ এ কারণে ইহুদ আলাহিসাল্লাম আদ জাতিকে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 কিভাবে অতীতের শির্কের কারণে নুআসলামের কমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদেরকে কম মেনুহের পর আলোচ মহামতাল দুনিয়ার প্রতিনিধিত্ব দান করেছেন শুধু তাই নয় তারা এটাও ভালো করে জানে যে সমস্ত ইলাহদেরকে তারা আলোচ মহামতালার সাথে যুক্ত করে নিয়েছে সেগুলো করার পক্ষে তাদের নিজেদের পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ দলিল নেই এগুলো মূলত তাদের বাপদাদাদের আবিষ্কার এরপরও তারা কিভাবে প্রমাণের দাবি চাইতে পারে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 এ কারণ এই হলাম তাদেরকে জবাব দিলেন তুজ দিলো নী ফি আসহ সন্ন নই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 সুতরাং তাদের দ্বিতীয় অভিযোগটাও আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধেই গেল এখানেও আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধে পিজি হলেন হুদ আলাইসালাম কিন্তু এরপরও কি তারা চুপ করল থেমে গেল না বরং তারা এবারে আর কোনো সন্দেহ বা সংশয় সৃষ্টি করার অবকাশ না পেয়ে সরাসরি বিভিন্ন বিষয়কে অস্বীকার করতে লাগল তার মধ্যে একটি বিষয় ছিল আখির রাত এবং পুনরুত্থান আগের দুইটি অভিযোগের দাঁত ভাঙা জবাব পেয়ে এবারে তার আর কোন অবাস্তব দাবি বা আবদার করল না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 তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান আলমালা শ্রেণী আখিরাতকে অবিশ্বাস করে আমজনতাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলতে লাগল সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মাটি ও হার পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তাদের বস্তুবাদী চিন্তার কারণে তারা আখিরাতকে পুনরুত্থানকে অস্বীকার করলো তারা বললাম বহুদূর তোমাদেরকে যা ওয়াদা করা হচ্ছে সেটা বহুদূর আমরা এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই আমরা এখানেই মরব এখানেই বেঁচে আছি আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না সেটা একজন মানুষ ছাড়া আর কিছুই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করছে আর আমরা তার প্রতি ইমান আনয়নকারীও নই সুতরাং আজ জাতি আজ জাতির গাফেররা তারা নিজেদেরকে সত্যবাদী দাবি করতে লাগল কোনো যুক্তি প্রমাণ ছাড়াই আর হুদ আল্লাহ ইসলামকে মিথ্যাবাদী বলতে লাগল প্রথমে তারা চেয়েছিল কিছু সন্দেহ সংশয় সৃষ্টি করার মাধ্যমে সেই দাবির পক্ষে কিছু দলিলকে দ্বারা করাতে কিন্তু সবগুলো প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা চলে আসলো আদর্শগত মনস্তাত্ত্বিক যুদ্ধের সর্বশেষ বা চূড়ান্ত পর্যায়ে এবং সেটা হচ্ছে সেই জঘন্য পর্যায়ে যখন আলমালা এবং তাদের সুশীল সমাজের নামধারী ব্যক্তিরা দায়ীদের চরিত্রকে হনন করার চেষ্টা করে এবং তাদেরকে নিয়ে বিদ্রূপ তামাশা কটাক্ষ করতে শুরু করে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যেন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে যায় যদি কোনো ব্যক্তির ব্যক্তিত্ব হয় হাস্যকর কিংবা কোন ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন উন্মাদ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করা যায় স্বাভাবিকভাবে মানুষ তখন সেই ব্যক্তিদের কথা শুনবে না সুতরাং হুদ আলাহ ইসলামের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বলতে লাগলো লাগল তাদের সম্প্রদায়ের সর্দারেরা বলল আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি হুদ আলাহিসাল্লাম এই অভিযোগটিকেও বিনা জবাবে ছেড়ে দিলেন না হুদুল ইসলাম বললেন সে বলল হে আমার সম্প্রদায় হে আমার কম হে আমার জাতি আমি মোটি নির্বোধ নই বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর তোমাদেরকে আমার রবের পয়গাম পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত ইন্নিলাকুম লাকুম উন আমিন আমি তোমাদের বিশ্বস্ত রাসুল কাফিররা চাইল হুদ আলাহিসের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাক মানুষ তার কথাকে না শুনুক কিন্তু এরপর হুদ আলাহিস কিভাবে তার গ্রহণযোগ্যতাকে স্পষ্টভাবে তুলে ধরলেন হুদ হে আমার জাতি আমি তো এই কাজের জন্য এর জন্য এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোন মজুরি চাই না কোনো বিনিময় চায় না কোন পারিশ্রমিক চাই না আমার আজর আমার পুরস্কার আমার মজুরি শুধুমাত্র তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তবু কি তোমরা বুঝবে না এই জন্যই আমরা দেখতে পাই ইয়াসিনে সুরাইয়াসিনে জনৈক মোমিনের অক্তিকে আলোচনা তুলে ধরেছেন এভাবে যে বলেছিল অনুসরণ করো তাদেরকে যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না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 সুতরাং বলতে লাগল তাদের উপাস্য সমূহের কেউ হুদ আলহামকে পাগল করে দিয়েছে একই কথা যা বলা হয়েছিল নূ আল্লামকে হুদ আলাহ সাল্লাম তাদের এই অভিযোগকে বিনা চ্যালেঞ্জের ছেড়ে দিলেন না তিনি স্পষ্ট হয়ে বললেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো আল্লাহ ব্যতীত তোমরা আর যা কিছুকে আল্লাহর সাথে শরিক করো সেসবের সাথে আমার কোন সম্পর্ক নেই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 ইবেন কাসির রহেমাউল্লাহ তিনি এই বিষয়টিতে ব্যাখ্যা করে বলছেন এই একটি বাক্য এই ব্যাপারে অকাট্য দলিল হুদ আলা হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল কিভাবে কারণ এর আগে আমরা বলেছি তাওহিদের স্পষ্ট প্রমাণ থাকার পরও আজ জাতি তারা প্রমাণের দাবি তুলেছিল সুতরাং এই ঘটনাটি অর্থাৎ যখন হুদ সালাম তাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো এবং আমাকে কোন ধরনের অবকাশ দিও না এটা ছিল তাদের জন্য একটি সুযোগ যদি তারা হুদ আল্লাহ সাল্লামের কোন ক্ষতি করতে পারত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সবাইকে চ্যালেঞ্জ জানানোর পরও তারা হুদ আলাহ সাল্লামের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি সুতরাং কোথায় গেল তাদের সেই কল্পিত ইলাহাদের ক্ষমতা তারা নাকি হুদ আলাহ সাল্লামের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়েছিল তারা নাকি হুদ আল্লাহ সাল্লামের উপর আসর করেছিল তাদের প্রভাবে নাকি হুদ আলাহ সাল্লাম পাগল হয়ে গিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চ্যালেঞ্জ জানানোর পরেও আজ জাতি তাদের নবীর বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি হুদের পূর্বে গতপর্বে আমরা আলোচনা করেছিলাম সাইদিন আনু আল্লাহ সম্পর্কে সাইদিন আনু আলাহাম সম্পর্কেও যখন তারা অভিযোগ করেছিল অভিযোগ এনেছিল উন্মাদ হয়ে যাওয়ার এবং অভিযোগ করেছিল তাদের কোন দেবতা আসর করে নু আল্লাহ সাল্লামকে উন্মাত করে দিয়েছে তখনও নুহ আলাহ সাল্লাম এই একই দলিল পেশ করেছিলেন তিনি বলেছিলেন অতঃপর আমার সম্পর্কে তোমরা যা কিছু করা করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না সুতরাং দেখতে পাচ্ছি আদর্শগত যুদ্ধের মনস্তাত্ত্বিক যুদ্ধের সকল পর্যায়ে স্পষ্টভাবে বিজয়ী হলেন হুদ আলাহিস্লাম এবং এরই মাধ্যমে তিনি দাওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন হুদ আলাহিস্লাম যেভাবে তাদের মূর্তিগুলোকে উপাস্যগুলোকে এবং কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বিজয়ী হলেন যখন তারা তার কোন ক্ষতি করতে পারল না ঠিক তেমনিভাবে আজ জাতি তারা চাইল হুদ আলাহিসকে চ্যালেঞ্জ করবে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 তাঈদনা ইনকুন্ত তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি তারা চ্যালেঞ্জ জানাচ্ছে আজ জাতি তারা বলছে হুদ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ শাস্তিকে নিয়ে আসো আল্লাহ আজাবকে নিয়ে আসো আল্লাহর শক্তি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানালো যে জাতি সেই জাতির নাম আজ জাতি তাদের শক্তিমত্তা ক্ষমতা এবং তথাকথিত সিভিলাইজেশন বা সভ্যতার কারণে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 এই আধুনিক প্রযুক্তি কিংবা উঁচু দান এগুলো সব আল্লাহরই দান করা এগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ করে আরামদায়ক করে যখন এই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে মানুষ সত্যিকার সভ্য জীবন যাপন করতে শিখে যখন অশ্লীলতা ব্যভিচার থেকে মানুষ দূরত্ব অর্জন করতে শিখে যখন গর্ভের শিশুদেরকে হত্যা করে না মদ জোয়ায় মত্ত হয় না যখন সম্পদের লোভে অন্য ভূমির উপর বোমাবর্ষণ করে নারী শিশু বৃদ্ধদেরকে হত্যা করে না সেটাই হচ্ছে প্রকৃত সভ্যতা আদ জাতির মতো অন্তসার শূন্য বাহ্যিক চাকচিক্যকে কখনোই সভ্যতা বলা যায় না যে ফেরাউন পিরামিড করেছিল তার সেই মিশরীয় সভ্যতা নিয়ে গর্ব করার মতো কি আছে আমরা কি ভুলে গেছি পিরামিড হচ্ছে শুধুমাত্র একটি স্থাপনা একদিকে ফেরাউন মাটি পাথরের তৈরি একটি স্থাপনা করেছে ঠিক কিন্তু অপরদিকে সে হাজার হাজার মানব সন্তানকে হত্যা করেছে শুধুমাত্র নিজের রাজত্ব চলে যাওয়ার আশঙ্কায়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 তাদের তথাকথিত সভ্যতার প্রতি আমরা মহাবিষ্ট হয়ে গেছি তাদের জীবনধারার প্রতি আমরা আকৃষ্ট সব হতে আমরা কিন্তু আমাদেরকে কখনোই ভুলে গেলে চলবে না আজকের ইউরোপ এবং আমেরিকা হচ্ছে গতকালের সেই আজ জাতি যেমন একটি জালিম অত্যাচারী নিষ্ঠুর জাতি ছিল এই ইউরোপ আমেরিকানদের ইতিহাস তার থেকে কোন অংশেই কম নয় তাদের আজকের এই সম্পদের পাহাড় তারা কিভাবে গড়েছে তারা এই সম্পদের পাহাড়কে গড়েছে চুরি এবং লুটপাটের মাধ্যমে কয়েকশো বছর ধরে তারা আফ্রিকা মহাদেশের মানুষদেরকে দাস হিসেবে নির্যাতন করেছে আমেরিকান রেড তারা করেছে অস্ট্রেলিয়ার করে তাদেরকে তাদেরই ভূমিতে সংখ্যালঘু সারা পৃথিবী থেকে তারা সম্পদকে লুটপাট করেছে এমনকি ভারতের কহিনর হীরা এখনো তাদের রানীর রাজ মুকুটে শোভা পায় এই চুরি এই ডাকাতির নাম কখনই সভ্যতা নয় বর্তমান বিশ্বেও তারা অশান্তি সৃষ্টি করে রেখেছে মুসলিম বিষয়ে তারা অশান্তি সৃষ্টি করে রেখেছে এরপরও কি আমরা তাদের বাহ্যিক চাক্তিক্য দেখে যার নাম তারা দিয়েছে আধুনিক সভ্যতা সেগুলোর প্রতি মহাবিষ্ট যদি আমরা তাদের প্রতি থাকি মহাবিষ্টে আদ জাতির ঘটনা থেকে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে আদ জাতির সমতুল্য ইতিপূর্বে কাউকে সৃষ্টি করা হয়নি তাদের সমকক্ষ কেউ ছিল না তাদের গর্ব এবং অহংকার ছিল তাদের সেই তথাকথিত সভ্যতা তাদের সেই বস্তুগত অর্জন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 তারা মনে করল এই জাহাজ দিয়ে তারা সমুদ্রের সীমানাকে জয় করে ফেলবে তারা সেটা নামও দিল সেই রকম জাহাজটির নাম দিয়েছিল তারা টাইটানিক যার অর্থ দৈত্য আকৃতি দানবীয় আসরিক তারা ভাবল এর মাধ্যমে তারা মহাপরাকী আল্লাহ সুহামতাল্লাহ শক্তিকে ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে তারা ভাবল এর মাধ্যমে তারা মহাপরাক্রমশারী আল্লাহ সুহাম্মাল্লা শক্তি এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে এমনকি জাহাজের যাত্রা শুরুর আগে তারা প্রচার করেছিল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 তারা অহংকার করেছিল ধ্বংস হয়েছে তাদের পরিণাম ব্রিটিশদের পতনের পর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে অভিভূত হল আমেরিকা তারা এমন একটি মহাকাশযান বানিয়েছিল যার মাধ্যমে তারা ভেবেছিল সৃষ্টিকর্তার শক্তিকে তারা চ্যালেঞ্জ জানাবে এবং তারা সেই মহাকাশযানটির নামও দিয়েছিল চ্যালেঞ্জার এই মহাকাশজানের মাধ্যমে তারা আল্লাহকে চ্যালেঞ্জ করল যেন তার আসমানের সীমানাকে ছাড়িয়ে যাবে কিন্তু কি ঘটেছিল প্রথম যাত্রাতেই এটি আসমানে উড়ন্ত অবস্থায় জ্বলে পুরে ছাই হয়ে গেল আল্লাহ সুবাহ এটাকে ধ্বংস করে হাওয়ায় মিশিয়ে দিতেন তারা অহংকার করেছিল ধ্বংসই হল তাদের পরিণাম কিন্তু আফসোস এই ঘটনাগুলো থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না অতীতের আজ জাতীয় ছিল এমনই ভাবে অহংকারে অন্ধ আল্লাহ সুবহামতল্লাহ বলেন যারা ছিল আদ তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে আল্লাহ সু মহামতাল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের থেকে অধিক শক্তিশালী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 আমি তো তোমাদের জন্য এক মহা আজাবের আশঙ্কা করি তখন তারা কি বলেছিল আজ জাতি হুদ আলাহিস্লামকে পাল্টা বলেছিল তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও সেটা নিয়ে আসো দেখি অতপ্পর হুদ আলাহিসাল্লাম আল্লাহর কাছে ধোয়া করলেন আল্লাহ মহাতা বলেন হুদুল্লাহাম বলেন কলারব্বি উন সুরি বিমা কজ্জাবুন নি বললেন হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে সাহায্য করে অন কারণ তারা আমাকে কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে এবং হুদ আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহ সুহামতাল্লাহর মহান দরবারে পৌঁছে গেল আল্লাহ সুহান্লাহ বলেন তিনি বললেন অল্প সময়ের মধ্যেই তাদের প্রভাত হবে এমন একটি ব্যবস্থায় যখন তারা অনুতপ্ত হবে আল্লাহ সুমাহতাল্লাহ শুরুতেই আজ্যাতিকে শাস্তি দেননি তাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য তিনি বিভিন্ন সুযোগ দিয়েছিলেন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 সেই মেঘগুলো ছিল খুবই কালো বর্ণের এবং আমরা জানি সাধারণত কালো মেঘে প্রচুর বৃষ্টি হয় এ কারণে তারা খুবই খুশি হল ভাবলো শেষ পর্যন্ত বৃষ্টি আসতে যাচ্ছে তারা খুশি মনে তাকিয়ে ছিল মেঘের দিকে আল্লাহ মোহাম্মল বলেন বরং এটা তো সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা হচ্ছে বায়ু যাতে রয়েছে মরমান্তিক শাস্তি সেই তার পালন কর্তার আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে আজ জাতি তারা ছিল সাধারণ বৃষ্টি হবে কিন্তু এটা ছিল আল্লাহর শাস্তি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি যখন মদিনার আকাশে মেঘ জমতে দেখতেন তার চেহারার রং বদলে যেত তিনি চিন্তিত হয়ে পড়তেন আয়েসা রাজ আনহা তার এই চেহারার পরিবর্তনকে লক্ষ্য করতেন এবং তিনি বলতেন ইয়া রাসুল্ল মানুষ তো মেঘ দেখলে খুশি হয় কেননা আমরা জানি বিশেষ করে মরুভূমি বা জাজিরাতুল আরবে খুবই কম বৃষ্টিপাত হয়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 ঘূর্ণিঝটটি নাম দিল তারা মহাসেন কিন্তু আল্লাহ রহমদের কারণে শেষ মুহূর্তে বড় কোনো আঘাত না হেনেই ঘূর্ণিঝটটি দিক পরিবর্তন করে চলে গেল এরপর কি ঘটল মানুষ সেটাকে নিয়ে তামাশা বিদ্রুপ করতে শুরু করল মানুষ সেটাকে নিয়ে তামাশা বিদ্রুপ করতে শুরু করল কেউ কেউ বলতে লাগল মহাসেন লেজ গুটিয়ে পালিয়েছে আজ জাতি বলেছিল মান আশাদ্দু মিন কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আর আমরাও আজকে বলছি আজ জাতির মতো ঘূর্ণিঝড় লেজ গুটিয়ে পালিয়েছে আজ জাতির মতো আমরা বলছি আমরা এই আজাবকে মোকাবেলা করব। কত জঘন্য এবং অধ্যত্বপূর্ণ আমাদের আচরণ আল্লাহ বলেন অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা রাজাবকে আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কতিপয় অশুভ দিনে তাদের উপর প্রেরণ করলাম বায়ু রিহানসর সরসরা বেশ কিছু অশুভ দিনে ফি আইয়ামিন হিসাত আর পরকালে আজাব এটা তো আরো লাঞ্ছনাজনক এমন অবস্থায় যে তখন তারা সাহায্যপ্রাপ্তও হবে না বলতে হয় অত্যন্ত ভীতিকর প্রচন্ড হিমশীত ঠান্ডা বাতাস যা খুবই তীক্ষ্ণ এবং জোরালো আওয়াজ বিশিষ্ট এই ধরনের বায়ুকে আল্লাহ প্রেরণ করেছিলেন আজ জাতিকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব দিয়ে বর্তমান সময়ে এর সবচেয়ে কাছাকাছি উদাহরণ হচ্ছে টর্নেডো কেননা এর মধ্যে প্রচন্ড দ্রুতগতির ঘূর্ণি বাতাস থাকে এবং ভীষণ জোরালো শব্দ হয় আপনি যদি এর শব্দ শুনে থাকেন কিংবা টিভিতেও কখনো দেখে থাকেন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 চিন্তা করে দেখুন একটি টর্নেডো নেমে আসল এবং পুরো জাতিকে চার দিক থেকে ঘিরে ফেললো সব দিক থেকে এবং এটা শুধুমাত্র যে বায়ু প্রেরণ করেছিলেন সেটা শুধুমাত্র কয়েক মিনিটের জন্য ছিল না বরং ক্রমাগত টানা সাত রাত এবং আট দিনের জন্য আলসু সেই ছড়কে প্রেরণ করেছিলেন ফি আয়ামিন হিসাত অর্থাৎ কতিপয় অশুভ দিনে চিন্তা করুন একটি টর্নেডো তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে আদ জাতি তাদের দৈহিক শক্তির গর্ব করত তাদের বলিষ্ঠ দীর্ঘ দেহগুলোকে উড়িয়ে নিয়ে তাদের দেয়াল বরাবর ঘর এবং গাছপালার উপর নিয়ে আশ্রয় ফেলছিল সব কিছুকে সেই বায়ু ধ্বংস করে দিচ্ছিল আল্লাহ মোহাম্মতাল্লাহ তাদেরকে এই করুণ অবস্থায় মর্মান্তিক অবস্থায় এই আজাবে আটকে রাখলেন টানা সাত রাত এবং আট দিন পর্যন্ত আল্লাহ সুহামতোল্লাহ বলেন হুসুমা যার অর্থ হচ্ছে বিরামহীন কোন প্রকার বিরতি ছাড়াই কোনো ধরনের অবকাশ দেওয়ার সুযোগ না দিয়ে আল্লাহ সুহামতোল্লাহ বলছেন এবং আট দিবস পর্যন্ত অবিরাম এটাই ছিল আল্লাহর শাস্তি আল্লাহ সুহাম্মাল্লাহ হচ্ছেন সাদিদুল ইকাব তার শাস্তি অত্যন্ত কঠোর আল্লাহ সুহাম্মল্লাহ বলেন অতঃপর আমরা তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু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 এবং আপনাদেরকে আমি আবার মনে করে দিতে চাই এমনভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল পরবর্তী জাতিদের কাছে তাদের আবাসস্থল সম্পর্কে কোনো অস্তিত্বই ছিল না তারা জানত না ঠিক কোথায় আজ জাতি বসবাস করত আল্লাহ সহ্লাহ আজ জাতিকে এভাবেই ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ সহ্লাহ কুরআনে আমাদেরকে প্রশ্ন করছেন তিনি বলেন অতপর তুমি তাদের অবশিষ্ট কিছু দেখতে পাও কি আমরা দেখতে পাই অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে ফেরাউনের জাতি ধ্বংস হয়েছে কিন্তু তাদের পিরামিডগুলো রয়ে গেছে আল আহরান আল আউতাদ দ্য পিরামিড এগুলো এখনো রয়ে গেছে আরও আছে সামুদ জাতি ধ্বংসাবশেষ গ্রিক জাতি গ্রিক সাম্রাজ্য রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে কিন্তু তাদের ধ্বংসাবশেষ আমাদের মধ্যে আছে এগুলো অতীত যুগের অহংকারী জাতিগুলোর ধ্বংসাবশেষ কিন্তু আজ জাতি তাদের ধ্বংসাবশেষ কোথায় আমরা আজ জাতি আদ সাম্রাজ্যের কিছুই পাই না আল্লাহ আল্লাহকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন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 তারা ধরাকে স্বরা জ্ঞান করত অহংকার করত যখন আল্লাহর আজাব আসল তখন সেগুলো তাদের কোন উপকারেই আসলো না তখন সেগুলো তাদের কোন কাজে আসলো না হুদ আল্লাহ সাল্লামের নামে যে সুরাটি আলো সুমান তোল্লাহ করেছেন সেই সুরাটিতে আদ জাতির ঘটনা আলো সুমান বর্ণনা করেছেন এবং বর্ণনা করার পর সব শেষে আলো সুমান্তল্লাহ বলছেন জেনে রাখো জেনে রাখো আদ সম্প্রদায় তাদের রবকে তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল জেনে রাখো ধ্বংসই হল হুদের সম্প্রদায় আদের পরিণাম আদের পরিণাম আদ জাতি কেলা সুমতা আজ জাতির কুফ্পারদের কেলা সুমতা সম্পূর্ণ সম্পূর্ণভাবে তাদের সভ্যতার সহ ধ্বংস করে দিয়েছেন কিন্তু হুদ এবং হুদ আল্লাহ সাল্লামের কথা যারা ইমানেছিলেন তাদের কি হয়েছিল আল্লাহ মোহাম্মতাল্লাহ হুদ আল্লাহাম এবং মুমিনদেরকে রক্ষা করেছেন আলসুমাত বলেন পরবর্তীতে যখন আমার ফরমান এসে পৌঁছে গেল তখন আমি আমার রহমতে দ্বারা হুদকে এবং তার সাথে যারা ইমান ছিল তাদেরকে রক্ষা রক্ষা করলাম। করলাম এক থেকে। এটাই হলো আজ জাতি তারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল এবং তারা নবী রাসুলদেরকে অমান্য করেছিল এবং তারা প্রত্যেক অধ্যত স্বৈরাচারী ব্যক্তিকে অনুসরণ করত এই দুনিয়াতেও তাদের উপর লালত হয়েছিল আর তারা কিয়ামতের দিনেও লানদ্রস্ত হবে জেনে রাখো আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল জেনে রাখো ধ্বংসই হল সম্প্রদায় আদের পরিণাম করতে পারেনি তাদের ক্ষমতা তাদের কোন উপকারে আসেনি আল্লাহ মোহামতুল্লা তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন সুতরাং বর্তমান পৃথিবীতেও কেউ যদি আদ জাতির পদাঙ্ককে অনুসরণ করে তাদেরও ঠিক একই পরিণতি অপেক্ষা করছে আমরা হুদ আলাহ ইসলাম এবং আজ জাতির ঘটনা শুনলাম সব শেষে একটি কথা দিয়ে আজকের আলোচনা আমি শেষ করতে চাই সঈদিনা আবুদারদা আনহু তার কথা আবুদারদা রাজিউল্লাহুদ আল্লাহ আনহু তিনি দামাসকাসে বসবাস করছিলেন সেই দামাসকাস ইসলামিক খিলাফার রাজধানী তিনি সেই সময় মুসলিমদের আচরণ লক্ষ্য করছিলেন তখন মুসলিম উম্মার মধ্যে সম্পদের প্রাচুর্য চলে আসে মুসলিম উম্মা অমিতব্যায়িতা এবং বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে উঠছিল তাদের মধ্যে ভোগ বিলাশ বৃদ্ধি পাচ্ছিল মুসলিমরা বসবাস করতেন যেভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময়ে তিনি জীবনযাত্রা অতিবাহিত করতেন তিনি সেই লাইফস্টাইলকে বদলাতে চাননি তিনি নিজেও বদলাননি এবং তিনি চাইতেন না অন্যান্য মুসলিমরাও বদলে যাক এ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 যেখানে তোমরা বসবাস করতে পারবে না তোমরা তো তোমাদের জীবনের চেয়েও বেশি আয়ু কামনা করছি তোমাদের পূর্ববর্তী লোকেরাও সম্পদ জমা করত আর সেই সম্পদ উরাতও তোমাদের চেয়ে বেশি তোমাদের চেয়ে উত্তম দালান তারা তৈরি করত এবং তাদের হায়াতও ছিল তোমাদের চেয়ে বেশি কিন্তু তারা যা জমিয়েছিল তা না এসেছে তাদের কোনো উপকারে তাদের বাসস্থানগুলো পরিণত হয়েছিল কবরে আর তারা আবিষ্ট ছিল স্মরণ কর আদ জাতির ছিল এমন এক সেনাবাহিনী যার বিস্তৃতি ছিল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 সম্পদশালী আর সম্পদহীনের মধ্যে কোন তফাৎ নেই কেননা সমস্ত সম্পত্তি আল্লাহরই দান করা এ কারণে আমাদের মনে রাখা উচিত আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি না কেন উচু উচু দালান টেকনোলজি সেটা আমাদের কোন উপকারে আসবে না যদি না এর ভিত্তিকে আমরা ইমানের উপর স্থাপন করি আমরা যদি আজ জাতির মতো আল্লাহ আল্লা সুবহান্লাহ তার নিদর্শন এবং তার রাসুল দেখে অস্বীকার করি তাহলে আল্লাহ সুবাহতআ আল্লাহ আমাদেরকেও আজ জাতির মতো যন্ত্রণাদায়ক আজাবের মধ্যে নিপতিত করবেন এ কারণে আমাদের উচিত আমাদের সাথে থাকা হককে আঁকড়ে ধরা আমাদের উচিত আমাদের সাথে থাকা হক সত্য আল কুরআনকে আঁকড়ে ধরা এবং কুফ্ফারদের রাস্তাকে পরিত্যাগ করা আমাদের উচিত নিজস্ব পরিচয়কে ধরে রেখে নিজেদের সক্রিয়তা ও বৈশিষ্ট্যকে বজায় রেখে জীবন অতিবাহিত করা এবং আল্লাহ মোহাম্মতা আমাদেরকে যা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকা এবং সেক্ষেত্রে যদি আল্লাহ মোহাম্মতাল্লাহ কুফ্ফারদেরকে আজাবে ধ্বংস করে দেন হুদ আলাহিসাল্লামের সময়ে ইমানদারদেরকে তিনি যেভাবে রক্ষা করেছিলেন আমরা যদি আলোচু মহাত আনি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেভাবে রক্ষা করবেন সুভানিক ও সালাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ আলিন রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউডুক মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডলু ডবল্যু ডট